TV bangla, God is সমাধান division in Islam is prohibited, we understand.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 There's not a mother in this world who would watch her child cry in the street, stand and watch her weep. There's not a mother in this world who wouldn't give her own life for the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family. ইসলামে নারীর অধিকার এটাকে আমি ছয়টা ক্যাটাগরিতে ভাগ করেছি ইসলামে নারীর আধ্যাত্মিক অধিকার ইসলামে নারীর অর্থনৈতিক অধিকার ইসলামে নারীর সামাজিক অধিকার ইসলামে নারীর শিক্ষা গ্রহণের অধিকার ইসলামে নারীর আইনগত অধিকার এবং ইসলাম ধর্মে নারীর রাজনৈতিক অধিকার নারীর অধিকারকে আমি এই ছয়টা ভাগে ভাগ করেছি প্রথমে আমরা জানব ইসলাম ধর্মে নারীর আধ্যাত্মিক অধিকার সম্পর্কে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে বিশেষ করে পশ্চিমাদের মধ্যে যে ইসলাম ধর্মে বেহেসতে যেতে পারবে শুধু পুরুষরা নারীরা না শুধু পুরুষরা যেতে পারবে এই ভুল ধারণাটা পবিত্রকরণের মাত্র একটা আয় দিয়ে দূর করে দেওয়া যেতে পারে সার নিসার চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যদি কেউ কোন সৎ কাজ করে হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় তাহলে সে জান্নতে হবে তাহলে সে বেহেস্তে যাবে এবং তাদের প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না এই কথাটা আবারও আছে সুরানের সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ সৎ কাজ করে হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় আমি নিশ্চয়ই তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেব এবং নিশ্চয়ই তাকে পবিত্র জীবন দান করব এই দুটো পরিষ্কার করেই বলা হয়েছে কেউ গেলে তাকে মুমিন হতে হবে এবং সব কাজ করতে হবে আল্লাহ পবিত্র করলে বলেছেন নিসার এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে হে মানুষ জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং সেই ব্যক্তি হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন তার মানে একজন পুরুষের সঙ্গী অর্থাৎ নারী তাদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মতো একই রকম আত্মা দিয়ে এছাড়াও পবিত্রকরণে সুরা সুরার একজন পুরুষ এবং নারী সমান আল্লা পবিত্রক্রণে বলেছেন সুরা সাজদার নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুঁকে দিয়েছেন তাদের রু এরপর সুরা হিজারও একই কথা আছে এই সুরার উনত্রিশ আয়াতে আছে যে আল্লাহ মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুঁকে দিয়েছেন রু এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে আল্লাহ আমাদের শরীরে রূপ ফুঁকে দিয়েছেন এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন ज्ञान सब मानुष के दिए पुरुष नारी सब आल्ला पवित्रक्रणाइसर सत्तर नम्बर आयाते उल्लेख कर সে আদম সন্তান কালো বা সাদা হলুদ বা বাদামী ধনী বা গরিব আল্লাহ তালা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন হতে পারে সে হয়তো আমেরিকায় থাকে ইংল্যান্ডে কেনাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে আল্লাহ সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে। যারা বিবি হাওয়া দোষ দিয়ে যে তিনি আদম আল্লাহামকে গন্দম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয় আপনারা বাইবেল পড়লে দেখবেন জেনেসিস তিন নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ই অথবা বিবি হাওয়া তিনি আদম আলাকে নিষিদ্ধ ফল খেতে প্রলুব্ধ করেছিলেন আর সেই কারণেই আমরা মানুষরা পাপের ভেতরে জন্ম নেই কোরআনে এমন একটা এত নেই যেটা শুধুমাত্র বিবি হাওয়াকে দায়ী করেছে বিবি হাওয়া বা ইব। কোরআন এটার জন্য দুজনকেই দায়ী করেছে আদম আলা এবং বিবি হাওয়া আলাহি সাল্লাম দুজনকে দায়ী করেছে। আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরণেশ্বর আরাফের উনিশ নম্বর থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আদম আপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল কোরআনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয়েছে কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে এই দায় শুধুমাত্র ইব বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে তবে কোরআনে আরেকটা আয়াত আছে তাহার। একশো একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম আলাহিসাল্লাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন তবে কোনো আয়াতে শুধুমাত্র বিবে হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি আর সামগ্রিকভাবে দেখলে এমন একটা আয়ত পাবেন না পুরা কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনে একটা ভুল করেছিলেন দুজনে অনুতপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল এরপর যদি বাইবেল পড়েন বুক অফ জেনেসিস তিন নম্বর অধ্যায়ের ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে श्वर नारे उद्देश्य प्रसव जंत्रणा देव तुम्हारा प्रसव कष्ट पात्रा पा तुम्हारा तुम्हारे स्वामी इच्छा चलो शासन कराइलर कथा अनुजाई गर्भधारण ईश्वर एक अभिस यहाँ शस्ती ईश्वर तुम्हारे प्रसव जंत्रणा देव एवं तुम्हरा सतान प्रसवे समय कष्ट पा যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন গর্ভধারণ যেন অভিশাপ একটা শাস্তি আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে তারা তোমাদের শাসন করবে আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে কোরআন নারীর এই গর্ভধারণকে সম্মান দিয়েছে পবিত্র কুরণেশ্বরানিসার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা করো এরপর সুরালুকমানের ১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্ভে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয় কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো বিশেষ করে তোমার মাকে কারণ এজন্য তিনি কষ্ট করেন অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেন তোমার জন্ম দেন এরপর পবিত্রকরণে সুরা আহকাফের পনেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে তার মানে যেহেতু মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে আমাদের জন্ম দেন এজন্যই পবিত্রকরণ বলছে মাকে সম্মান কর। এটা নারীর সম্মান বাড়িয়েছে গর্ভধারণ নারীকে ছোট করে না উপরে তোলে পবিত্র যে আল্লাহ কিভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে তারপর তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতীয় গোত্রে যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য না যে এক অন্যকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকুয়া যে জিনিসটা দিয়ে আল্লাহ স্মানা একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে দেখবেন সেটা হচ্ছে তার লিঙ্গ না তার গোত্র না পার্থক্য করবেন সেটা আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা সেটা কখনো লিঙ্গ না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোনো পুরুষ অথবা নারীর কর্মকে বিফল করি না আল্লাহ আল্লাহতালা বলেছেন কর্মনিষ্ঠ কারো কাজকে আমি কখনোই বিফল করি না হোক সে একজন পুরুষ অথবা একজন নারী তোমরা তো একে অপরের অংশ পুরুষ এবং নারীর আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে খুব সংক্ষেপে বলা হয়েছে সুরা আল আহযাবে এই সুরের নম্বর আয়াতে আছে এই আয়াতটা আমার শুরুতে বলেছিলাম অর্থাৎ অনুগত পুরুষ এবং নারী সত্যবাদী পুরুষ এবং নারী পুরুষ এবং নারী হাফিজ হাফিজাতি हिफाज कारी पुरुष एल्ला रेखे क्षमा महाप्रतिदान आल्लापण कारी पुरुष और नारी विश्व पुरुष एवंसी नारी অনুগত পুরুষ এবং অনুগত নারী সত্যবাদী পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী আল্লাহ সালাকে স্মরণকারী পুরুষ এবং নারী তাদের জন্য आल्ला तला रेखे क्षमा महा प्रतिदान कुरान एसलम धर्मे पुरुष एवं नार आध्यिक दायित्व एक ही दूज आल्ला तलार का आत्मसमर्पण कर विश्वास आनते दून के अनुगत होते हो दून के सत्यवदी होते दून के धर्जशील होते हो धर्जशील और उध्यावसायी दूजने इबादत कर दोजें दान कर দুজনে রোজা রাখবে দুজনেই আল্লাহকে স্মরণ করবে কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান এখন যেহেতু কোরআন বলছে যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান তাহলে আপনি কি বলবেন ইসলামে নারীদের অধিকারগুলো কি রক্ষা করা হয়েছে নাকি তাদের নিপীড়ন করা হচ্ছে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 प्रति शनिवार रत साढ़े सातटा आप्रचार सकाल साढ़े नटाय बांगलेशे बीस टी बांगलाय হাফিজ এব मान दिए चलें आलम संसर्गे परवर्ती अनुष्ठान पिसा for the life of her child Ashna bare Islam e narir arthonitik odhikar ni alochona kori Islam narike tar arthonitik odhikar diyeche 1400 bochhor age pashchimar samaje মোহাম্মদ সাল্লা যখন নবোত পেলেন তখন থেকে প্রাপ্তবয়স্ক নারী ভোগসে বিবাহিত বা অবিবাহিত সে অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে পারে অথবা সেটা বিক্রি করে দিতে পারে ইতিহাস পড়লে দেখবেন পশ্চিমা সমাজ যখন প্রথমবারের মতো পারমিশন দিল যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে বা বিক্রি করতে পারবে সেটা আঠারোশো সালে এটা ছিল Special Special Married Women Property Act. Special Married Women Women Property Property Act Act स्पेशल मैरिड उपार्ट उठस्टर चिंता करेंधिकार दिए पश्चिम समाज तेर बचर आगे इसमें एक जो नारी अर्थनिकप সেই নারীর দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের উপর থাকে বিয়ে হওয়ার পরে দায়িত্ব হলো তার স্বামী অথবা তার ছেলের তারাই তার অর্থনৈতিক বিষয়গুলো দেখবে থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সব দায়িত্ব পালন করবে জীবিকার জন্য তাকে কাজ করতে হবে না অর্থনৈতিকভাবে সে নিরাপদ থাকবে পরিবারে অর্থ উপার্জনের দায়িত্বটা থাকে পুরুষের উপর ইসলামে অর্থ উপার্জনের দায়িত্বটা দেওয়া হয়েছে পুরুষদের কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে সে মহিলা কাজ করতে চাচ্ছে সে কাজ করতে পারবে তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী সে হিজাব পালন করবে তারপর কোরআন এবং সহি হাদিস মেনে চলবে কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মেয়েদের কাজ করতে নিষেধ করেছে তবে সেটা হতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী এরকম কিছু প্রফেশান আছে যেগুলো নারীদের জন্য নিষিদ্ধ যে প্রফেশানে তাদের শরীর দেখাতে হয় যেমন ধরেন মডেলিং अभिनय डांसिंग प्रफेशनगुल मेरे हराम यो निषिधाओ किसा आज नारी पुरुष उभय्धा जेम धरें मदे बारे क्य जुआर आड्डा क्या असत्न व्यवसा करा प्रतारणा घुस देर नारी पुरुष उभय्धा हो মেয়েরা এরকম পেশায় যেতে পারে তাহলে পেশার ক্ষেত্রে যদি এই শর্তগুলো পূরণ করা হয় সেটা করা যেতে পারে যেমন ধরেন তারা রান্নাঘরে রান্না করতে পারে তারপর সেলাই করা কাপড় বোনা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে নারী পুরুষের জায়গা আলাদা আছে যাতে শালীনতা বজায় থাকে হিজাব পালন করতে পারে তারা এছাড়াও আরও কিছু পেশা আছে যেমন শিক্ষকতা তারা ডাক্তার অথবা নার্স হতে পারে যদি আমি চাই আমার স্ত্রী আমার মা অথবা মেয়ে হিজাব পালন করবে তাহলে তাদেরকে সবাই শ্রদ্ধা করবে সবাই তাদের সম্মান করবে। তবে একটা জিনিস দেখবেন নারীরা তাকে কাজ করতে হবে না। পরিবারের পুরুষরাই তাদের অর্থনৈতিক দায়িত্বটা কাঁধে নেবে বিয়ের আগে তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব পালন করে তার বাবা অথবা তার ভাই আর বিয়ে হয়ে গেলে দায়িত্ব পালন করে তার স্বামী অথবা তার ছেলে সব দায়িত্ব था ख पोशाक सब दायित्व तर कहते क्योंकि इसलामिक करते रेखे अंतु जी से पेने टाटा खर्च करते चाय समस्या नहीं तब क्यों जोर करते इसलम धर्मे বিয়ের সময় মেয়েরা আর্থিকভাবে অনেক কিছু পেয়ে থাকে তোমরা বিয়ের সময় নারীদেরকে তাদের মোহর প্রদান করবে ইসলাম ধর্মে দেনমোহর বিয়ের সময় মেয়েদের যে উপহার দেয়া হয় একটা বিয়ে বৈধ হতে গেলে এটা করা আবশ্যিক ইসলাম ধর্মে দেনমোহর ছাড়া একটা বিয়েকে বৈধ বলে গণ্য করা হবে না তবে ইন্ডিয়ান কালচারে আমরা এর উল্টোটাই দেখতে পাই আমরা দেখি যে হবু স্বামী হবুস্ত্রীর কাছ থেকে অনেক যৌতুক নেয় ইসলাম ধর্মে এর নিয়মটা তার উল্টো এখানে পুরুষ তার হবু স্ত্রীকে দেনমোহর হিসেবে কিছু উপহার দিয়ে থাকে দুর্ভাগ্যজনকভাবে মুসলিম সমাজে আমরা এটাকে একটা প্রহসনে পরিমোহর ধার্য করে সাতশো ছিয়াশি রুপি সাতশো জুতো ঠিক না। আবার অনেকে দেনমোহর হিসেবে ধার্য করে দুই হাজার মানে ১৯ মিসকাল আমাদের নবীজি মোহর হিসেবে দিয়েছিলেন ১৯ মিসকাল আপনি উনিশ মিসকাল দেবেন যদি নবীজি অথবা হজরত আলিরাদ সমান হয় আপনার সম্পত্তি সেক্ষেত্রে উনিশ মিসকাল আপনি দিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু যদি নবীজির চেয়ে দশ গুণ বা একশো গুণ সম্পত্তি বেশি থাকে তখন তো আপনাকে দিতে হবে ১৯ মিসকালের বদলে একশো নব্বই মিসকাল অথবা এক হাজার মিসকাল যদি নবীজিকে ফলো করতে চান অনেকে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করে হয়তো নিকা সম্পন্ন হয় মসজিদে কিন্তু আলিমাতে অনেক আড়ম্বন সে সময় খরচ করে লাখ লাখ রুপি আর বিয়েতে মোহর ধরে সাতশো ছিয়াশি রুপি এভাবে ইসলামকে ঠাট্টা করে দুর্ভাগ্যজনক এখনকার অনেক মুসলিম ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হয়ে গেছে ইন্ডিয়ান কালচার জানেন তো এখানে একটা মেয়ে তার হবু স্বামীকে যৌতুক দেয় একটা বাজার দরও আছে যদি কোনো গ্রাজুয়েটকে বিয়ে করতে চান আপনি তাহলে হয়তো দিতে হবে পাঁচ লাখ টাকা এক মিলিয়নের অর্ধেক যদি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চান তাহলে দেবেন দশ লাখ রুপি পুরো এক মিলিয়ন যদি কোনো ডাক্তারকে বিয়ে করতে চান হয়তো দিতে হবে পনেরো লাখ টাকা দেড় মিলিয়ন টাকা যেন বাজারে কোরবানি গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে হবস্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হারাম এটা নিষিদ্ধ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দাবি করা দুটোই নিষিদ্ধ ওইখানে এভাবে বলতে পারবেন না ছেলের বাবা ভাবে বলতে পারবে না যে আমার ছেলে ও মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ পছন্দ করে তিন বেডরুমের এর অ্যাপার্টমেন্ট দিতে হবে ইসলামে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা নিষিদ্ধ যদি হবু স্ত্রীর বাবা নিজে থেকে কোনো উপহার দিতে চান সেটাও তাদের নিজের মেয়েকে তাহলে কোনো সমস্যা নেই তবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুকের জন্য চাপ প্রয়োগ বা অনুরোধ করতে পারবেন না এটা নিষিদ্ধ তাহলে ইসলাম ধর্মে একজন নারী বিয়ের সময় অনেক কিছু পেয়ে থাকে এছাড়াও কোনো মহিলা সে অনেক ধনী হতে পারে অনেক টাকা থাকতে পারে অথবা হতে পারে সে গরিব তার স্বামী ধনী অথবা গরিব হতে পারে তার পরও সেই মহিলার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে স্বামী বলতে পারবে না আমার স্ত্রী তো গরিব তারপরে ছাড়াও কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় অথবা কোনো মহিলা যদি বিধবা হয় সে তখন ইদ্যুৎ পিরিয়ড জন্য ভরণ পায় ওয়েটিং পিরিয়ড যদি সে গর্ভবতী থাকে তাহলে সেই সময়টা থাকে সন্তান প্রসব করা পর্যন্ত যতক্ষণ না সন্তান জন্ম নিচ্ছে আর সন্তানোর পর থেকে সেই সন্তান বড় হওয়া পর্যন্ত সাহায্য পাবে to have a home for her family, we're all your homes, we're all your families, what we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 कैम छहल्लम कथा पुन समचार सकाल साढ़े छंग जक आरिक बार्ताश्रम